আবু সাঈদ খুদ্রি রজুল্লা তাল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ফজরের পর সূর্য উদিত হয়ে একটু উপরে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোনো সালাত নেই